জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে কিংবা দূরে পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করি আপনার সুস্থ আছেন ইমান চর্চায় আছেন এবং ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন আমরা জীবনের বিভিন্ন রংগুলোকে আল্লাহর সৃষ্ট রূপগুলোকে জানার এবং সেগুলোকে পরিচর্যা করার জন্য জীবনের রং নামক আলোচনার সিরিজগুলো আপনাদের কাছে পেশ করছি আশা করি আগের আলোচনাগুলো অনেকেই আপনারা শুনেছেন এবং আজকের আলোচনাতেও আপনারা গ্রহণ করবেন আল্লাহ তালা আকাশে যেমন রং সৃষ্টি করেন আলো তৈরি করেন এবং বিভিন্ন রূপ এবং বর্ণ দিয়ে সাজান আকাশকে তেমনিভাবে আমাদের জীবনকেও আল্লাহ সেভাবে সাজান আমাদের জীবনের একটি রূপ থাকে কখনো কালো রূপ হয় কখনো লাল রূপ হয় কখনো সাদা রূপ হয় বিভিন্ন রূপ আমাদের জীবনে উঠে আসে ওই রূপগুলোকে চেনা ওই রূপগুলোকে আল্লাহর গাইডেন্স দিয়ে সাজানো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের আগের আলোচনাতে ছিল ভীতি এবং শঙ্কা কখনো কখনো আমাদের জীবনকে দুর্বিষহ করে আমরা ভয় করি শত্রুর ভয় আছে ডাকাতের ভয় চোরের ভয় আবার কখনো কখনো আমরা শঙ্কিত হই যে হয়তো আমার চাকরিটা চলে যাবে অথবা আমরা ভয় করি যে হয়তো আমার ইনকাম কমে যাবে ব্যবসায় মন্দা যাবে এরকম একটা ভয় অনেক সময় আমাদেরকে আমরা চলতে থাকি এই অজানা আশঙ্কা থেকে মুক্তির কি কি উপায় আছে একটি পর্বে আপনার কোরআনের বিভিন্ন আয়াত কে উদ্ধ করে আল্লাহর অভয় এটাকে আমরা শুনিয়েছি যেখানে আল্লাহ বারবার আমাদেরকে বলেছেন কোরআনে লাউিম ওয়ালাহানুন তোমাদের জন্য ভয় নেই তোমাদের জন্য শঙ্কা নেই তবে ইমান এবং আমলের কারণে সেটা দূর হয় আজকে আমরা আরেকটা বিষয় আলোচনা করব যেটাকে বলা হয় তাওয়াক্কুল ধৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা আল্লাহর প্রতি যখন থাকবে তখন আর কোনো ভয় নেই যেমন আল্লাহ কোরআনে করিমে ধীর আস্থার একটি উক্তি এক্সপ্রেশন এবং উচ্চারণ আল্লাহ করেছেন সুরাত বা একান্ন নম্বর আয়াতে যারা ইমানদার তারা এভাবে বলেন হুল হেন আপনি বলে দেন তোমরা বলো এটা আমাদের কোনো ভয় নেই কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না ইল্লা ইতাবল হুলানা শুধুমাত্র যেটা আল্লাহ আমাদের জন্য লিপিবদ্ধ রেখেছেন ওইটাই হবে অন্য কিছু কারো করার ক্ষমতা নেই এটা হচ্ছে কনফিডেন্স এটা হচ্ছে ইমান এই ভয়টুকু এই কথা যদি আপনার মন কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে বলতে পারে না আমাদের কোনো বিপদ হতে পারে না ইত্যাদি বল্লা হলেন আল্লাহ চাইলে হবে আল্লাহ যেটা চান সেটা নিয়ে আমাদেরকে শঙ্কিত হওয়া তো কিছুই নেই আল্লাহ আমাদের রব আল্লাহ কেন আমাকে অপমানিত করবেন কেন আমাকে বিপদগ্রস্ত করবেন তিনি পরীক্ষা করবেন কিন্তু তিনি আমাকে কখনো ছেড়ে যাবেন না এভাবে যদি একজন বিশ্বাসে চিন্তা করে তাহলে তার মনের ভিতর যে আত্মবিশ্বাস জাগবে সেটার সাথে আর কোন অথবা হতাশা অন্য কোনো কিছু তার মধ্যে না কোনো বলবো না আমার কোনো বিপদ হতে পারে কারণ বিশ্বাসীরা বলে যে হুয়া মা আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহই আমাদের গার্ডিয়ান কাছে আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় আমাদের আর আশঙ্কার কি কারণ থাকে আমার কোন ভয় আর তখন থাকবে না কারণ ইমানদারদের বিশ্বাস হলো আল্লাহ যদি কোন অনিষ্ট দিতে চান তাহলে সারা পৃথিবী সেটাকে ঠেকাতে পারবে না আর আল্লাহ যদি কল্যাণ দিতে চান তাহলে কোনো সারা পৃথিবী সেই কল্যাণকে ঠেকিয়ে রাখতে পারবে না সে কল্যাণ আসবে এই কথা এই বিশ্বাস যদি মনের গভীরে থাকে তাহলে কিসের আশঙ্কা কিসের ভয় সবকিছু আল্লাহরই হাতে ইমানদাররা তখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কাজে তাওয়াকুলটি হলো তাওয়াক্কুল কিংবা আল্লাহর উপর ভরসা এবং আস্থাটি হলো সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিয়ে আমরা মোকাবেলা করতে পারি সকল দুশ্চিন্তা সকল শঙ্কা ভীতি এই আমরা দেখি আল্লাহ তালা বলছেন আমাদেরকে অমাইয়া ওয়াক্কালে আল্লাহাহুয়া হাসবো আল্লাহর উপর তুমি বিশ্বাস করবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায় আমার ভয়ের কি কারণ থাকতে পারে আমরা বিশেষ করে ভয় পাই আমাদের রিসিকের ব্যাপারে যে আমার চাকরি চলে যাবে কিনা আমার ইনকাম কমে যাবে কিনা আমার জীবন কি কিভাবে নির্বাহ করবো ইত্যাদি নিয়ে আমরা বেশি শঙ্কিত হই তখন আল্লাহ তালা বলেন ওমাইয়াত ওয়াক্কালে আল্লাহাহুয়া হাসবো আল্লাহ যথেষ্ট অন্য আয়াত আল্লাহ থাকবে আল্লাহ তার জন্য পদ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন সে কল্পনাই করেনি এমন দেশে সে চলে যাবে যে দেশে যাবে বলে কখনো কল্পনাই করেনি এমন জায়গা থেকে তার জন্য রিস্ক আসছে সে কখনোই কল্পনা করেনি কাজেই কল্পনার বাইর থেকেও রিস্ক আসতে পারে এটা আল্লাহ আল্লাতাল বলেন তখনই যখন তুমি পরিপূর্ণ বিশ্বাস আল্লাহায় বিশেষত রিস্কের ব্যাপারে আল্লাহর আল্লাহ আস্থা রাখে ভয়ের ব্যাপার যদি হয় যেমন জোর ডাকাত ইত্যাদির ভয় অথবা শত্রুর আক্রমণের ভয় তখনও কিন্তু ইমানদাররা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ আমাকে রক্ষা করবে এই জন্য আমরা দেখতে পাই যে বধরের যুদ্ধের পরে একদল লোক এসে খবর দিল যে শত্রুরা আবার আক্রমণ করার জন্য তারা তারা ভীতায়া তাদের ইমান আরো বেড়ে গেল যে আল্লাহ আমাদের সাথে আছে ভয়ের কি কারণ তারা যতই সংঘবদ্ধ হোক যতই প্রস্তুতি গ্রহণ করুক অস্ত্রে সস্ত্রে জিতে হোক আমাদের কোন আশঙ্কার কারণ নেই শত্রুর অনিষ্টের ভয় থাকলে তখন এরকমই বলতে হয় কি বলতে হয় আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দান করেছেন আল্লাহ করলাম তাদের মোকাবেলা করা তোমারই দায়িত্ব আমি তোমার বান্দা কেউ যদি আমার উপর আক্রমণ করতে চায় হে আল্লাহ তুমি তাদেরকে বুঝে নাও এবং ওনা আউবি মিনসরহিম তাদের অকল্যাণ অনিষ্ট এবং ক্ষতি থেকে আমি তোমারই কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর আশ্রয় থাকলে আমার জন্য আর কিসের ভয় বলে থাকি ছাড়া তোমার আল্লাহ নবী আমাদেরকে আরো শিক্ষা দিয়েছেন আমরা আরো ভয় করি যে আমরা ঘর থেকে যখন বেরিয়ে যাই ঘরটা নিরাপদ থাকবে কিনা এবং ঘরের রক্ষণাবেক্ষণ থাকবে কিনা এরকম আমরা ভয় পাই ইমানদার কিভাবে ঘর থেকে বের হয় আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন ইমানদার যখন তিনি ঘর থেকে বের হন তখন সে আল্লাহর ভরসা এবং আস্থা নিয়ে বের হন ঘর থেকে বের হওয়ার সময় সেইভাবে দেখুন ঘর থেকে বাইরে হওয়ার সময় তার আল্লাহর উপর আস্থাকে সে পূর্ণ রাখে সে বলে আল্লাহর নামে আমি বের হচ্ছে। এবং আল্লাহর উপরেই পরিপূর্ণ আমি আস্থা এবং বিশ্বাস নিয়ে বের হচ্ছে এই কথাটি এই ইমানটি নিয়ে যে সে যখন বের হয় তখন একজন ফেরিস্তা তাকে বলে যে কুফিতা হুদি তোমাকে সঠিক পথে রাখা হয়েছে কুফিতা এটাই তোমার জন্য যথেষ্ট এই দোয়াটি এবং ওকে তোমাকে সংরক্ষণ করা হলো তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নেওয়া হলো কাজে এই দোয়াটি আমরা যখন পড়বো তাওয়াক্কুলের মাধ্যমে কিভাবে আমাদের ঘরকে আমরা রক্ষা করতে পারি এবং আমরা সংখ্যা মুক্ত হতে পারি চোর ডাকা থেকে ইনশাল্লাহ আমরা সংখ্যা মুক্ত হবো যখন আল্লাহর উপর ভরসা রাখবো শয়তান যখন শুনে যে ফেরেস্তা বলছে হুদিটা কুফিটা তুমি সঠিক পথে আছো এবং তোমার জন্য যথেষ্ট ব্যবস্থা হয়ে গেছে এবং তুমি বলে আর এই ঘরে থেকে যেই ঘরের লোকটি সঠিক পথে আছে যেই ঘরের লোকটি সংখ্যা এবং যেই ঘরের লোকটি সংরক্ষিত ওই ঘরে থাকে আর লাভ কি আমি চলে যাই তখন শয়তান ওই ঘর ছেড়ে চলে যায় তাহলে আমরা এখানে দেখতে পারলাম তাওয়ুলের কারণে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কারণে কিভাবে আমরা সংরক্ষিত হতে পারি তাওয়াকুল একটা সম্পদ আমাদের জীবনে মুসলমানদের জীবনে যে অর্জন করতে হবে আমাদের জীবনটি নিরাপদ হতে মৌমিন শত্রুর মোকাবেলায় ইমানদার কখনো অস্ত্র দিয়ে বিজয় হয়নি আল্লাহ সাহায্য দিয়ে বিজয় হয়েছে তারা যখন আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে তখন বিজয়ী আসবে যেমন তিনশো জন মানুষ মোকাবেলা করছে হাজার মানুষের বদরের যুদ্ধে কিন্তু বিজয় আসলো যারা প্রশিক্ষিত নয় অস্ত্র নেই সংখ্যায় কম তাদেরই বিজয় আসলো বদরের যুদ্ধে এবং যুদ্ধে বিজয়ের পরে শেষ দিকে তিনি হনাইনের যুদ্ধ জীবনের মক্কা থেকে অদূরে তখন সেই যুদ্ধে যাওয়ার সময় বারো হাজার সৈনিক মুসলমানরা যাচ্ছে যুদ্ধ করার জন্য আগে ছিল মাত্র তিনশো জন এখন বারো হাজার সৈনিক তখন মুসলমানদের মধ্যে কেউ কেউ বলে লাগলো ল্যান্ন বা লিয়া মা আজকে সংখ্যায় কম হওয়ার কারণে আমরা হারাবো না এই কথা বলার কারণে আল্লাহ অসন্তুষ্ট হলেন মুসলমানরা বিজয় অর্জন করে নিজেদের সংখ্যায় নিজেদের শক্তিতে এটা তো আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করে হনাইনের প্রান্ত ঢুকতে গিয়ে চতুর্দিক থেকে তাদের উপর আক্রমণ শুরু হয়ে গেল গোপন জায়গা থেকে তারা টের পায়নি তখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে হারিয়ে যায় এই কথা বুঝিয়ে দিলেন আল্লাহ যে মুসলমানদের বিজয় সংখ্যা নহে মুসলমানদের বিজয় হলো আল্লাহর সাহায্যে এবং আল্লাহর উপর আস্থায় রাখায় সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমাদেরকে একটু সংক্ষিপ্ত ব্রেক নিতে হবে বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসব। আমরা আল্লাহর উপর কী করে আস্থা রেখে ভয় সংখ্যা মোকাবেলা করতে পারি সে আলোচনাকে ইনশাল্লাহ অব্যাহত রাখব আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন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 धारण उदाहरण आज रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम बांगल्व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 সংক্ষিপ্ত বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি জীবনের রন্ধন অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে ভয় ভীতি শঙ্কা হারানোর সংখ্যা না পাওয়ার সংখ্যা এবং শত্রুর আক্রমণের ভয় অথবা রিস্কের ভয় পয়সা কমে যাওয়ার ভয় ইত্যাদি আমাদেরকে তাডিত করে কিন্তু সেই জীবনের এই শঙ্কা এবং ভয় ভীতির রূপটিকে আমরা কি করে মোকাবেলা করতে পারি সেই বিষয়ে আলোচনা হচ্ছিল এবং আমরা বলেছিলাম সবচেয়ে বড় হাতিয়ার মুসলমানদের সেটা হলো তাওয়াক করলেন আল্লাহর উপর যখন সে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে তখন সেই বিশ্বাস দিয়ে সে মোকাবেলা করতে পারে সকল ভীতি সকল শঙ্কার এ পর্যায়ে আমরা দেখছি যে আল্লাহর উপর ভরসা যখন বান্দা করবে তখন তার কোনো ভয় থাকার কারণ নেই আমরা একটু ফিরে যাই আল্লাহ নবীর জীবনীতে আল্লাহ নবী তেরো বছর জীবন হওয়ার পরে মক্কাতে শুধু আর তিনি এক পর্যায়ে আল্লাহ তালা বলল এবার তুমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় যাও যে মদিনার সেই যুগে নাম ছিল ইয়াসরফ ইয়াসরফের দিকে যাওয়ার জন্য আল্লাহ তালা তাকে নির্দেশ দান করলেন রাতের অন্ধকারে এদিকে কাফেররা একত্রিতভাবে তারা প্লান করেছে আজকে নবীকে শেষ করে দেবে তাদের সেই সময়ের যেই পার্লামেন্ট ছিল মক্কার যেখানে তারা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত তার নাম ছিল দারুন নাদোয়া দারুণ নাদোয়াতে তারা সকল নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করে করছিলেন আলোচনা করছিলেন এক একজন এক এক পরামর্শ দিচ্ছে কি করে মোহাম্মদ থেকে মুক্ত হতে পারে কেউ বলল তাকে অন্য জায়গায় বিতাড়িত করে দাও যদি তোমরা তাকে বিতাড়িত করে সেই জায়গার মানুষ তো সবাই মুসলমান হয়ে যাবে তাহলে তো তোমরা সেখান থেকে মুক্তি হতে পারলে না তার আশঙ্কা থেকে মুক্ত হতে পারবে না তখন আবু জেহাল পরামর্শ দিল একটা কাজ করি আমরা তাকে আমরা হত্যা করে দিই তখন শয়তানের কাছে এটা খুব প্রিয় হলো যে এটাই হচ্ছে রায় কিন্তু তার গোত্রের মানুষেরা তোমাদের কাছে প্রতিশোধ নিতে পারে এটা থেকে মুক্তির একটা উপায় হলো কোরাইশের যত শাখা প্রশাখা আছে সবগুলো গোত্রের যুবকদেরকে একসাথে খোলা তার নিয়ে দাঁড় করিয়ে দাও এবং একসাথে তার উপর আক্রমণ করো সবাই যখন আক্রমণে অংশগ্রহণ করবে তখন আর কোনো ভয় থাকবে না সবাই থেকে তো তারা প্রতিশোধ নিতে পারবে না এটাই হলো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী রাত্রে চতুর্দিকে আল্লাহ নবীর দাঁড়িয়ে আছে সেই সময় আল্লাহ নবীর ইমান ছিল অত্যন্ত সুরহৃদ তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন যে ঘর থেকে বেরিয়ে যাও কিভাবে ঘর থেকে বের হবেন চতুর্দিকে তো কাফেররা ঘেরাও করে আছে আল্লাহ নবী বের হচ্ছেন আর হজরত আলীকে তার বিছানাতে শুয়ে রাখলেন হজরত আলী তার চাচাতো ভাই হয় পরবর্তীতে তিনি তার মে মেয়েকে বিবাহ দিয়েছেন মেয়ের জামাতাকে এরকম ভয় সংকুল পরিবেশে তিনি রেখে আসছেন এজন্য রেখে আসছেন যে আগামীকাল মক্কার মানুষের যে সম্পদগুলো আমার কাছে তারা আমানত রেখেছে সেগুলোকে যাতে তুমি বিতরণ করে আস এবং পরে আমার সাথে যোগ দেবে হজরত আলী নিরাপদে শুয়ে আছেন আল্লাহর উপর এত ভরসা তিনি ঘুমাচ্ছেন আল্লাহ নবীর বিছানায় এবং আল্লাহ নবী মানুষের আমানতের যে যারা তাকে হত্যা করার জন্য প্রস্তুত তাদের তাদের কাছে ফিরিয়ে দেওয়ার এরকম বলেননি যে তোমরা আমাকে হত্যা করতে চাও তোমাদের তোমাদেরকে আর কি সম্পদ দেবো সবগুলো নিয়ে চলে যাচ্ছি স্বর্ণ অলংকার সেটা করেননি আল্লাহ নবী হজরত আলীকে বিছানায় শুয়ে দিলেন হজরত আলীও এত নিরাপদ আরামে ঘুমাচ্ছেন কারণ তিনি জানেন যে আল্লা নবী যেহেতু আমাকে এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন আমি এই দায়িত্ব পালন করতে পারব কাফেরদের মধ্য দিয়ে আমরা দেখতে পাই আল্লাহ নবী বেরিয়ে যাচ্ছেন তারা টেরেই পাইনি এখানে দেখি এত ভীতি পূর্ণ ভয়ে বহুল ভয়ে সংকুল পরিবেশে আল্লাহ নবী কেমন নির্ভয় ছিলেন এবং তারা চলে আসলো হজরত আবু বকরকে নিয়ে আল্লাহ নবী চলে আসলেন একটি গর্থে আশ্রয় নেওয়ার জন্য কারণ কাফেরা ঢুকে দেখলো বিছানাতে আল্লা নবী নেই হজরত আলী শুয়ে আছেন তখন তারা খুবই অস্থির হয়ে পড়ল যে আমাদের হাতছাড়া কি করে হলো মুহাম্মদ এবং পুরস্কার ঘোষণা করা একশোটি ওট দেয়া হবে জীবিত কিংবা মৃত তার মাথাকে যে ফিরিয়ে আনতে পারবে এই অবস্থায় আল্লাহ নবী জবেল এর নামক পাহাড়ের একটি গর্থে তিনি আশ্রয় নিলেন সেখানে হজরত আবু বকর এবং নবী দুজন আর কেউ নেই সেই গর্তের ভিতরে আল্লাহনবী প্রবেশ করলেন কাফেররা ছুটোছুটি শুরু করলো পুরো মোকা চষে বেড়াচ্ছে কোথায় মোহাম্মদ যেতে পারে এত অল্প সময়ে তো মোহাম্মদ দূরে যেতে পারবে না চতুর্দিকে তারা ঘুরছে আর পুরস্কার পাওয়ার আশায় তারা প্রতিটি মানুষ তারা অত্যন্ত এক্সাইটেড হয়ে ঘুরছে এদিকে জাবলে সৌর পাহাড়ের যে গর্থে আল্লাহনবী লুকিয়ে আছেন সেই গর্থের মাথার উপরে সেই গর্তের উপরে কাফেররা পৌঁছে গেছে হজরত আবু বকর আল্লাহ তালাহ বলেন খুবই নিকটে পৌঁছে গেছে তারা যদি একটুখানি তাদের পায়ের দিকে তাকায় তাহলে তারা আমাকে দেখতে পাবে ইলা বর্ণনা করছেন আমি মুশিকদের পা দেখতে পাচ্ছি আলার আমাদের মাথার উপরে তাদের পা আর আমরা গর্থের ভিতরে আছি আর আমি বললাম ইয়া রসুল আল্লাহ তারা যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখবে কিন্তু আল্লাহ তালা কিভাবে সংরক্ষণ করেছেন আর আল্লা নবীর এই ভয়ে পূর্ণ পরিবেশে ইমানের যে লেভেল এবং পর্যায়ে ছিল এটা শিকার বিষয় ভয়ের সময় আমরা এইভাবেই আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহকে আমরা কাছে পাব আল্লাহ তালা রক্ষা করার ব্যবস্থা করেছেন কিন্তু আল্লাহ নবী কি বললেন মধ্যে আল্লাহ তালা হজরত আবু বকর এবং আল্লাহ নবীর এই কথোপকথনকে উল্লেখ করেছেন সুরাত ভয়ের কোন কারণ নেই দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না চিন্তিত হইও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছেন তাহলে এই আয়াত থেকে আমরা যেটা সুস্পষ্টভাবে বুঝি যে এত ভয়ের সময়ে আল্লাহ নবীর তাওয়াক্কুল এবং আল্লাহর উপর আস্থা এবং ভরসার পর্যায়টা এত সুদৃঢ় ছিল তিনি তার বন্ধুকে তার সাহাবিকে অভয় দিচ্ছেন লয় তাহান দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আমরা যখন বিপদগ্রস্ত হব বিপদপূর্ণ মুহূর্তে যখন থাকবো তখন এই ঘটনাগুলোকে আমরা স্মরণ করতে পারি আর আমরা নিজেকে শঙ্কামুক্ত করার জন্য বলতে লায় তাহজান ইন্নআ রহমান আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কাজে ভয়ের কোনো কারণ নেই এই ঘটনাগুলো আমাদেরকে সাহস যোগাবে অনুপ্রেরণা জোগাবে এবং ভীতি মুক্ত শঙ্কামুক্ত থাকতে সহযোগিতা করবে যে একইভাবে আরেকটি ভয় যে আমাদের মধ্যে সংক্রমিত হয় সেটা হলো যে আমি খাবো কিভাবে থাকবো কিভাবে আমার রোজগার কমে যাবে কিনা এই জাতীয় ভয়টা বেশি করে প্রতিটি মানুষকে শঙ্কিত করে যারা ইমানদার তারা বিশ্বাস করে ইন্না রাজ্জা কজুর কৌবতুল মতিন যে আল্লাহ হল আমার রিজিক দাতা এবং আল্লাহ হলো শক্তিশালী এই বিশ্বাসযুগু বেশি থাকে যারা ইমানদার তাদের মধ্যে কাজেই আল্লাহ যদি আমার রিজিক দেবেন আমার এত আশঙ্কা হিসেব ব্যবস্থা করবেন এক ব্যবস্থা বন্ধ অন্য ব্যবস্থা আল্লাহ খুলবেন আল্লাহ বলছেন পৃথিবীতে শুধু মানুষ নয় যত প্রাণী বিচরণ করে প্রতিটি প্রাণীকে খাবার যোগানো তার প্রয়োজন যোগানো এটা আমার দায়িত্ব যেখানে আল্লাহ পশু পাখি জীব জন্তুর দায়িত্ব নিয়েছেন মানুষ হিসেবে আমার কিসের ভয় থাকতে পারে তাহলে আমরা আল্লাহর উপর এভাবে আমাদের আস্থাকে সুদৃঢ় করব। আল্লাহ কোনো না কোনো ভাবেই আমার ব্যবস্থা করবেন এবং ইবনে একটি হাদিস আছে আল্লাহ কিভাবে আমাদের জন্য রিস্কের ব্যবস্থা করবেন সেই বিবরণ দিয়ে আল্লা নেন্কা তোমরা যদি আল্লাহর উপর যেভাবে আস্থা রাখা দরকার তাওয়া দরকার সেভাবেই যদি তোমরা আমরা তো ঘরের মধ্যেই পুরো বছরের চাউল থাকে কিন্তু একটি পাখির জন্য কোথায় সে ভান্ডার আছে কিন্তু সে কি ক্ষুদাক্তাক দুঃমাস সকালবেলায় একটি পাখি ঘর থেকে বেরিয়ে যায় তার নিট থেকে নিট ছেড়ে ছুটে যায় তখন সে খালি প্যাটে তার প্যাটে কিছুই নেই কিন্তু সন্ধ্যাবেলায় যখন সে ঘরে আবার নিরে ফিরে তখন সে কি ক্ষুদাত্ত থাকে খালি প্যাটে থাকে তা নয় ও তার বেতনা এবং সে পূর্ণ পেট নিয়ে সে তার নিটের মধ্যে ফিরে আসে সুপ্রিয় দর্শক এই হাদিসের মধ্যে আল্লাহ নবী আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন অভয় দিয়েছেন তোমার নিজেকে কোন অসুবিধা হবে না তুমি খেতে পারবে তোমার খাবার যতটুকু লিখা আছে সেটা তোমার কাছে পৌঁছে যাবে যেখানেই তুমি থাকো একটি ঘটনা আছে আল্লামা ইউসুফ করদসুফ উল্লেখ করেছেন তার কিতাব দারিদ্র বিমোচন ইসলাম এই গ্রন্থে এটা উল্লেখিত হয়েছে ইব্রাহিম ইবনে আধাম নামক একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তার একজন বন্ধু ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ের কাজে দেশে বিদেশে যেতেন ব্যবসায়ী যাওয়ার আগে তার কাছে দোয়ার জন্য এসেছেন ব্যবসায়ের জন্য বেরিয়ে আবার পরের দিন ফজর নামাজে দেখা গেল তাকে ফিরে আসতেন ইব্রাহিম ইবির আধাম জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনি তো ব্যবসার জন্য বিদেশে গিয়েছেন সেই যুগে তো দিনের ভিতরে তখন ওই লোকটি বলল যে আমি আসলে পথে দেখলাম একটি কোন মরুভূমি একটি ডানাবিহীন অন্ধ একটি পাখিকে আমি দেখলাম আমি চিন্তা করলাম এই পাখিটি কিভাবে খাবার খায় সে তো উঠতেও জানে না চোখেও দেখে না তখন আমি দেখলাম যে ওই পাখিকে খাওয়ানোর জন্য আরেকটি পাখি অনেক পরে মুখে খাবার নিয়ে এসে তাকে খাওয়ালো তখন আমি চিন্তা করলাম যেই পাখিটি অন্ধ উঠতে পারে না তাকে যদি আল্লাহ রিজিক দিতে পারেন আমাকেও ঘরে দিতে সেই জন্য আমি ফিরে আসলাম ঘটনা আরো দীর্ঘায়িত তবে এতটুকু আমরা দেখি যে একটা মরুভূমি জনস মানবহীন একটি জায়গায় একটি পাখি অন্ধ কি কিভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন কাজেই আল্লাহ আমারও রিজিকের ব্যবস্থা করবেন এই আশঙ্কা যদি সুদৃত থাকে অবশ্যই আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ আমাকে শঙ্কামুক্ত রাখবেন দুশ্চিন্তা মুক্ত রাখবেন এবং রিস্কের ব্যবস্থা সম্মানজনকভাবে আল্লাহ করবেন সুপ্রিয় দর্শক আমরা আজকের আলোচনাকে এখানে শেষ করতে হচ্ছে আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসব আগামী পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা করছি পৃথিবীতে যে যেখানে আছেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখুন এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামুকুম বরহতুলি পীড়িত রসুল মহান আল্লাহ সাল্লাহ টিভি বাংলায় অর্থনীতি সর্বোচ্চ इथनी कत सुंदर भाव नूतन जुगे सफलता अर्जन करार्ज देखलमी अर्थनीति आज रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांगे इसी